আসসালামু আলাইকুম حي على الصلاة حي على الفلاة حي على الفلاة الله أكبر الله أكبر. رب والصلاة والسلام على سجد المرسلين وعلى آله وصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিনের সকল প্রকারের শক্তি ও প্রশংসা তিনি আমাদেরকে পারফরজ হুকুম সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন জুমা আদায় করার সুযোগ তিনি দিয়েছেন এজন্য রব্বুল আলমিনের সুক্তি আদায় করে বলছি আলহামদুলিল্লাহ হেদায়াতের পথে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রাসুল আলাইহমদ সালামগণকে এই জমিনে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত মানব জাতির জন্য পাঠানো হয়েছে তা আল্লাহর নবীগণ রাসুলগণ যথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আর পৌঁছানোর ব্যাপারে তারা কোন প্রকারের কার করেননি তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন প্রকারের ক্রুতি বিচ্ছুতি তারা করেননি আর কথা এবং কাজের সাথে তাদের পরিপূর্ণ মিল ছিল নবীর সালামগণের দাওয়াত যারা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে চিন্তা এবং আমলের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিবর্তন এসেছে পরিবর্তন এসেছে এক পর্যায়ে এমন হয়েছে যে এই নবীর দাওয়াত গ্রহণকারী নবীর উত্তরসূরি যারা নবীর দাওয়াতের বোঝা বহন করছিলেন তারাই এক পর্যায়ে বিপদগামী হয়ে গিয়েছিলেন রাসুল উল্লাহ সাল্লিসাল্লাম এই জগৎবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসুল উনার অনুসৃত প্রদর্শিত পথ তেমত পর্যন্ত মানুষকে হেদায়াতের প্রতি পরিচালনা করবে তেমত পর্যন্ত মানুষকে এই দুনিয়ায় শান্তি এবং পরখালী নাজাদ দেবে অথচ রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের সেই অনুসৃত প্রদর্শিত পথ সেই তরিকা সাহবায়ে কানাম রাউ আল্লাহু তালানহুম যেইভাবে গ্রহণ করেছিলেন যেইভাবে তারা বাস্তব জীবনে মেনে চলেছিলেন দুনিয়াবাসীর সামনে তারা একটা আদর্শ জামাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই নবীর অনুসারী বলে দাবিদার আজকের দুনিয়ার মানুষদের যদি আমরা তুলনা করি তাহলে ওই আদর্শ জামাতের সাথে কোনো প্রকার তুলনা করতে পারি না এর কারণ হল যুগে যুগে চিন্তার বিবর্তন আমলের বিবর্তন তারা বিভিন্ন সময়ে রাসুলুল্লাহ সাল্লু আলিহাস্লাম যে সহজ দাওয়াতটা দিয়েছিলেন পরবর্তী সময়ের এই দাওয়াত গ্রহণ যারা করেছিলেন তাদের মধ্য থেকেই ওই দাওয়াতটাকে তারা সহজ রাখেননি এটাকে কঠিন করে ফেলেছেন যে আমলটি সাহাবাই কেনাম রদু আল্লাহ তালানহুমদের কাছে খুবই সহজ ছিল পরবর্তী যুগে এই সহজ আমল আর থাকিনি। সে আমলটাকে তারা কঠিন করে ফেলেছেন এটা তাদের নিজেদের চিন্তার পরিবর্তনের মাধ্যমে চিন্তার বিবর্তনের মাধ্যমে তাদের আকিদার বিচ্ছুতির কারণে এমনটি হয়েছে যুগে যুগে दुश्मन कथि इर दुश्मनगण जाते इसलमर द्वारक बाहक गण चे बी कथि एसलमर कथि सबसे बसि इसलमर मध्य विभिन्न फेरका विभिन्न तरिका विभिन्न मधाबे विभिन्न धरण आफिदा एगला कधारण मानुष करनी যে কোরআন জানে না হাদিস জানে না এই লোকগুলো এটা করেনি এই ধরনের ফেরকা তৈরি করেনি এটা করেছে যারা আলেম যারা কিতাবের এলিম অর্জন করেছে তারা এটা করেছে তারা কিতাবের এলিম অর্জন করার পর তারা যে এলিমটা তারা হাসিল করল এটাকে আরো একটু বেশি করে তারা উপলব্ধি করতে চেষ্টা করেছে সহজ কথাটাকে तलब्धि कर उद्देश्य नहीं सहज कथा कठिन कर फेले सहजे बुझी एम कि आलेमेदेश शर्त आरोप करूझारा सहज कथा दें कुरान बुजा सलिमुल्लाम्ल्लार कान नये কোরআন মজিদ বুঝতে গেলে আঠারোটা এলিম আগে অর্জন করতে হবে এটা কোরআন বুজার পূর্ব শর্ত আঠারোটা এলিম অর্জন করতে হবে ওয়াজ মাহফিলের মধ্যে খুব জুড়ে সুরে হুজুর তো ওয়াজ করলেন পরে যখন উনি ওয়াজ শেষ করে আসলেন বিশ্রাম নেওয়ার জন্য তখন হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর এই আঠারোটা এলিম কি কি এর তালিকায় একটু বলন্ত কিন্তু হুদুর সেই আঠারোটা মধ্যে আটটা এলিমের নামও বলতে পারেন নাই অন্য লোকদের উপর তিনি শর্ত চাপিয়ে দিয়েছেন কোরআন বুঝতে গেলে পূর্বে আঠারোটা এলিম অর্জন করতে হবে কিন্তু উনি সেই আঠারোটা এলিমের নামও জানেন না অথচ কোরআনের তফসির করেন এটা হলো মানুষকে কোরআন থেকে সরানোর একটা অপকৌশল শয়পানি প্রচেষ্টা। মানুষকে কোরআন থেকে সরিয়ে রাখার জন্য এটা এমন একটা অপচেষ্টা যেই অপচেষ্টা করে যাচ্ছে হিন্দুদের ঠাকুরগণ তাদের ধর্মগ্রন্থ হিন্দুদের সকল মানুষ স্পর্শ করতে পারে না তাদের ধর্মগ্রন্থ স্পর্শ করবে কারা ঠাকুররা সেই ঠাকুর বংশে যার জন্ম হয়েছে সে কিছু জানুক আর নাই জানুক সে এই ধর্মের ধারক বাহক হল সে ওইখান থেকে তাদের এই মানসিকতা নিয়ে এসেছে যে হিন্দু ধর্মের তাদের ধর্মগ্রন্থ যেহেতু সকল হিন্দুই স্পর্শ করতে পারে না তাহলে সকল মুসলমান কুরআন কেন স্পর্শ করবে এরা আকিদাগতভাবে হিন্দুদের সেই আকিদা গ্রহণ করেছে অথচ এদের মোকাবেলায় আল্লা সুবাহানা বলে দিয়েছেন রিক ফাহালির वश्य कुरान मजिद के अत्यधिक सहज कर नाजिल करा आल्ला चिंतार जगते बड़े व्याख्या दिए कुरान मजिद सबसे सहज कर नाजिल कर सहज कित बुझार जिन कि तुम्हरा चेषा करल्ला कुरान मजिद सहज और हुजूरा बुरान मजिद बड़ कठिन इकले बुझते এইভাবেই এই আলিমগন তারা দেখল যে হিন্দুরায় একটা উদ্দেশ্য নিয়ে তারা ধর্মীয় কর্তৃত্বটা তারাদের ঠাকুরদের মধ্যে তারা সীমাবদ্ধ করেছে এর কারণ হল সমগ্র জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় কর্তৃত্বটা এককভাবে তাদের থাকবে সকলেই যদি ধর্ম জানে তাহলে তাদের কাছে তো কেউ আসবে না তাদের কাছে কেউ আর দীক্ষা নেবে না আর দীক্ষা না নিলে তারা দক্ষিণা তাদের জীবিকা যদি কোরআন বুঝে ফেলে তাহলে আমাকে তো আর দাওয়াত দিবে না মুরগের রানটা তো আমাকে আর খাওয়াবে না আর হাদিয়া বা দক্ষিণা নামের কয়টা টাকা আমার পকেটে দেবে না আমার ই খাওয়া হালুয়া রুটি আর দাম দক্ষিণা এটা বন্ধ হয়ে যাবে এটা বাঘ বন্টন করে সবাই পেয়ে যাবে আমার ভাগে পড়বে না এই আশঙ্কায় এই হুজুরেরা তাদের এই মানসিকতা নিয়ে মানুষকে থেকে রাখার চেষ্টা করে কোরআন বুঝতে দেয় না বুঝার জন্য কি বাদে তাদের মুরুব্বী নামক এক প্রকারের দেবতা আছে ওই দেবতাদের বানানো কিছু বই ওই বইগুলো পটায় দেয় ধর্মগ্রন্থ হিসাবে আমাদের দেশে বিপুল সংখ্যক মূর্খ মানুষের সমাবেশ আছে একটা তৎপরতার মধ্যে যারা কিছু বই রচনা করেছে কি ফাজলে জিকিফ ফাজাইলে আমল ফাজাইলে কোরআন এই ফজিলতের অবাব নাই তাবলিগি নেচার এই ধরনের বই পুস্তকগুলো তারা লেখে তারা লোকদেরকে गुलो कुरान जी मानस के बुझाते जा बड़ण गुना से गाँवर धारे का गुना हलो ना আর মুরব্বীদের লেখায় এই বইগুলো যদি কোথাও ভুল হয়েও যায় তথাপিও সমস্যা নেই বড় গুণা হবে না অধিকতর নিরাপদ এই জন্য একটা কৌশলে তারা মানুষকে কোরআন থেকে সরায় তাদের সিলেবাসে কোরআন নেই আমাদের এই সমাজের মধ্যে এই ধরনের বড় অপতপ্রতা জ্বালা চালায় এরা আলেম নামের একদল লোক যারা মানুষের কাছে উত্তম কথাগুলো বলে মানুষকে নসিহা দেয় কিন্তু নিজে আমল করে না এই কারণে দেখা যায় বড় বড় হুজুর যারা আছেন তাদের ছেলে সন্তানগুলো ছেলে মেয়েগুলো দিনের পথের প্রতীক হয় না সমাজের বহাটে নষ্ট সেই ছেলে পেলেদের বেলেল্লাপনার জীবন জীবনযাপনে অভ্যস্ত হয়ে গড়ে ওঠে বড় হয়ে তার বাবার চরিত্র দেখছে তার বাবা ওয়াচ করে সুন্দর করে কিন্তু তার পরিবারে কোনো ইসলামী পরিবেশ নেই তার কথা এবং কাজের মধ্যে কোনো সম্পর্ক নেই আর একটা কথা যদি চিন্তা করেন এদেশে মুসলিম লীগের যত নেতা ছিলেন অনেক নেতার সম্পর্কে আমি জানি তাদের ছেলেরা আওয়ামী লীগ করে জাসদ করে কমিউনিস্ট পার্টি করে কোনো মুসলিম লীগের নেতা কোনো ইসলামী দলের সাথে সম্পর্ক নাই কারণ এই ছেলেগুলো দেখেছে তাদের বাবাদেরকে প্রকাশ্যময় জানে ইসলামের পক্ষে কথা বলতে আর গড়ে এসে তারা বুতল টানতে এদেরকে তারা দেখেছে বাবাদেরকে তাদের চরিত্রহীনতার তাদের কথায় আছে ইসলাম বাস্তব জীবনে ইসলামের দ্বারে কাছেও নেই এরা আসলে ইসলাম জানারও চেষ্টা করেনি বোঝারও চেষ্টা করেনি শুধু মুসলিম নাম ধারণ করে একটা মুসলিম সেন্টিমেন্ট ব্যবহার করে তারা দুনিয়ার স্বার্থ হাসিল করতে চেষ্টা করেছিল এই জন্য এটা হইছে ক্রিয়ার একটা প্রতিক্রিয়া তাদের বাবাদের ওই চরিত্র দেখে তার বাবার ওই ক্রিয়াটার প্রতিক্রিয়া স্বরূপ ছেলেটা এর বিপরীত চলে গেছে এদের অধিকাংশ দেশে দেখতে পাবেন যেগুলো মুসলিম লীগারদের ছেলে ফেলেরা বামপন্থী রাজনীতির সাথে জড়িত এদেশের অধিকাংশ আলেমদের তাদের পরিবারের মধ্যে ইসলামী পরিবেশ নেই পরিবেশ এমন যে অধিকাংশ আলেমদের দেখবেন তাদের স্ত্রীগণ ইসলামী হিজাব করে না ছেলেমেয়েরা কুরআ শূন্যার শিক্ষা অর্জন করে না ইমান আকাইদের ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন আমলের ক্ষেত্রে তো একেবারে বেপরুয়া এমনকি তাদের পারিবারিক জীবন সম্পূর্ণ অশান্তিতে ভরপুর পরিবারের মধ্যে তাদের শান্তি নেই এর কারণ হল তাদের কথায় কাজে মিল নেই সাহাবাই কেন ছিলেন এর সম্পূর্ণ বিপরীত আলাই কাছ থেকে যখন যে আয়াতটি তারা জানতে পারতেন পুরানের আয়াত নাজিল হওয়ার পর যখনই তাদের কাছে পোস্ত তারা এই আয়াতের হুকুম আগামীকাল মানব এই কোথায় একজন সাহাবাও বলেননি তার সাথে সাথে মেনে নিয়েছেন এমনকি তাদের মধ্যে এত প্রচন্ড আগ্রহ ছিল কোন সাহাবা যদি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের মসজিদে সালাতে শরিক হতে না পারতেন তার কোন প্রতিবেশীকে দায়িত্ব দিতেন দূরের বাড়িগর যাদের পালাক্রমে তারা মসজিদে নবমীতে যেতেন রাসুলের কাছে যেতেন একজন যেতেন যাওয়ার পর তিনি যদি নতুন কোন আসত তিনি এসে তার প্রতিবেশীদের কাছে না পারলে পরের দিন আরেকজন দূরের হওয়ার কারণে এমন ছিলেন তারা নিজেরা পালা করে বন্টন করে নিতেন তাদের মধ্যে কত আগ্রহ ছিল যে কোরআন মজিদের কোন আয়াত যদি না হয় আর আয়াতের হুকুম অনুযায়ী যদি আমি না চলি তাহলে কোরআনের প্রতি ইমান এনেছি দাবি করার তো কোন অর্থ থাকবে না আল্লাহ এই জন্য যদি সুবাহান করেন তাহলে রক্ষা পাব না এই জন্য কোরআন জানার জন্য তাদের মধ্যে এত আগ্রহ ছিল যখন কুরানের আয়াত নাজিল হত যিনি জানতেন তিনি এটা গ্রহণ করতেন মানতেন এবং অন্যের কাছে এটা পৌঁছে দিতেন শাহাবাদের মধ্যে এই ধরনের মানার জানার এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার এই যে একটা চর্চা ছিল তাদের ঘরের মধ্যেই তারা এটা চর্চা করতেন পুরুষেরা রাসুল উল্লাহ সাল্লুআসাল্লামের কাছে যেতেন সেখান থেকে রাসুলের কাছ থেকে কোনো কিছু শিখলে ঘরে এসে প্রথম নিজের পরিবার পরিজন স্ত্রী সন্তান কাছে এটা পৌঁছাতেন তাদেরকে শিক্ষা দিতেন এইভাবেই তারা যেইভাবে ইমান এনেছিলেন তার পরিবারের সকলই এইভাবেই মানানত তাদের আঁকিটা বিশ্বাস যেমন ছিল তার পরিবারের মধ্যে সেটাই হয়েছিল তারা যেই ধরনের রাসুলের কাছ থেকে যেই নিয়মে সালাত আদায় বলেন সিয়াম পালন বলেন এবাদতের আনুষ্ঠানিক সকল এবাদত যেইভাবে রাসুলকে তারা দেখে আসতেন গড়ে এসে তারা সেইভাবে এটা চালু করতেন এত করে সকলের কাছে একই রকম হয়ে যেত দিন স্বামী যখন রাসুলের কাছ থেকে এসে সে দিনটা যেভাবে বুঝে এসেছে প্রকাশ করে প্রচার করে তাকে শিখায় তখন সে যেভাবে তার স্ত্রীটাও সেইভাবে না এইজন্য তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়েছিল তাদের মনে একটা আত্মিক সম্পর্ক গড়েও সে উঠেছিল যে সেখানে একটা শান্তির স্বর্গ বিরাজ করছিল तर पारिवारिक जीवने शांति निरापा से अभावन तचलित करतना आज के तब अन जुदी पड़े संसार एक पर्याय स्वी स्र अवस्था केमन है सामने दरजा दिए जो अभाव ढुके पीछन दर्जा दिए तरह भलोबासा पाली जाए और स्वीर मध्य अभाव आसे पर भलोबासा सम्पर्क थके এরপর একজনের আরেকজনের বিরুদ্ধে তখন অভিযোগ আর অভিযোগ শুরু হয় এক পর্যায়ে সম্পর্কের বিচ্ছেদ ঘটে আর শুধু বিচ্ছেদ কেন খুনা খুনির ঘটনাও ঘটে এই অবস্থাটার কারণ হলো যে আমাদের পুরুষদের দিন জানার সুযোগ বেশি তারা বিভিন্ন ধরনের আলেনদের সন্নিকটে যাওয়ার সুযোগ হয় আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাও অধিকাংশই পুরুষ কেন্দ্রিক এই পুরুষ শিক্ষা ব্যবস্থার কারণে এদেশের মাদ্রাসা মেয়েদের শিক্ষার এখন কিছুটা সুযোগ হলেও আসলে মাদ্রাসাগুলোতে এখন তো আর কোন ইসলামিক শিক্ষা নেই যখন ছিল তখন শুধু পুরুষরা পড়াশোনা করতে পারতেন মাদ্রাসায় কিন্তু মেয়েরা ভর্তি হতে পারত না কমই মাদ্রাসায় তো নাই এমনকি সরকারি মাদ্রাসায়ও না এতে করে এই পুরুষেরা ইসলাম যতটুকু জানত তাদের কাছ থেকে মেয়েরা জানবে এই সুযোগটাও ছিল না কারণ তারা ওই বিয়ে করে বউকে নিয়ে শুধু প্রেম ভালোবাসাই সারা দিন রাত কাটিয়ে দেয় সেখানে যে কিছু ইমান আকিরার কথা বলবে এখানে যে কোনো তালিন তর্বিয়ার বিষয় আছে তার কাছে কোরআন হাদিফ থেকে কিছু শিক্ষা দিবে এই চিন্তাই নাই এই সময়ই থাকে না প্রেমের গল্প করতে করতে সময় শেষ আর এই নসিহার সুযোগ থাকে না ছিল কি খুবই ব্যস্ত জীবন কাটাতেন অভাব অনটনে খাবার নাই রাস্তা দিয়ে হাঁটছেন একজন সব আবার দেখা হয়েছে সালাম পরই দাঁড়িয়ে কোরআন কিছু অংশ শুনিয়ে দিতেন ব্যস্ত সময় নাই রাস্তায় দেখা হয়েছে আর মনোযোগ দিয়ে শুনতেন গ্রহণ করতেন এই যে একটা শিক্ষার একটা চর্চা কন্টিনিউ ছিল তাদের এই গোটা সমাজ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান এটা কোন আমাদের মতিষ্ঠানিক কোন বিল্ডিং তৈরি করে সেখানে চেয়ার টেবিলের আয়োজন করে শিক্ষক দিয়ে আলাদা কেউ শিক্ষক আর কেউ ছাত্র এইটা আনুষ্ঠানিক এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন ব্যবস্থা ছিল না কিন্তু তাদের গোটা সমাজ ব্যবস্থাই ছিল শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটে হাটে বাজারে যখনই যার সাথে দেখা হতো কোথা হতো সেখানে দুনিয়াদী সকল বিষয়ে আলোচনার পরিবর্তে তাদের আলোচনার বিষয়বস্তু হতো দিন তাদের আলোচনার মূল বিষয় থাকত কোরআন সে কোরআন জানা এবং জানানো এই দুইটি কাজ তারা করতেন এই জন্য তাঁদের মধ্যে কোরআনের এই চর্চার কারণে একে অন্যের দ্বারা তারা অনুপ্রাণিত হতেন আর এটা একটা বাস্তব অবস্থা আল্লাহ এটাই তো বলে দিয়েছেন গতবিল হক গত অবিল সব তোমরা একে অন্যকে সত্যের উপদেশ দিতে থাকো আর একে অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দাও সত্যের উপর অটল থাকার জন্য সেই একে অন্য থেকে যখন এই চর্চাটা চালু হয় তখন মানুষের মধ্যে সেই আঁকিদা দিনের এলিম এটা এমন ব্যাপক হয় এবং এটা সঠিক এলিম এবং আঁকিদাটা মানুষের মধ্যে থাকে আর এই পদ্ধতিটা উঠে যাওয়ার কারণে শুধু এই পদ্ধতিটা সাহাবাদের এই পদ্ধতিটা উঠে যাওয়ার কারণে আমাদের মধ্যে একদল হয়েছেন আলিম নাম ধারণ করেছেন আরেক দল সাধারণ মানুষ আলাদা হয়েছেন মুসলিমদের মধ্যে দুইটা শ্রেণী হয়ে গেছে কুরআ হাদিস জানার জন্য মনে হয় কিছু সংখ্যক লুকি যথেষ্ট ইসলামের এরা এজেন্ট আর বাকি সব মানুষ এরা কোরআন হাদিসের আলিম থেকে বঞ্চিত মানুষ এলিম জানে না আর এই সুযোগটা নিয়ে মানুষের মধ্যে সেই কোরআন হাদিস না জানার এই সুযোগটা নিয়ে এই আলেম নামবালী লুকেরা তারা ঠাকুর হওয়ার সুযোগ পেয়েছে মানুষের মধ্যে তারা নিজেদের বৈষয়িক স্বার্থ উদ্ধারের জন্য দিনের যেই অংশটি ব্যবহার করা যায় কোরআন হাদিস থেকে যে অংশটি ব্যবহার করা যায় সেই অংশটুকু শুধু প্রচার করে মানুষের বাস্তব জীবনে মেনে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সেই হুকুম হকামগুলো বিধি বিধানগুলো মানুষের কাছে প্রচার করে না মানুষ জানে না। মানুষকে তারা এতটুকুই জানায় যেতটুকু জানালে করে মানুষ তাদেরকে আলেম বলে সম্মান করে তাদেরকে মর্যাদা দেয় আলিমের মর্যাদাটা তারা সুন্দর করে প্রচার করে এই জন্য কোরআনের আয়াত এবং হাজিসগুলো ব্যবহার করে আর নিজেদের থেকে দান করলে অধিক সব পাওয়া যায় এই নসিহাটা খুব সুন্দর করে দেয় এর অর্থ হল আলিম হিসাবে তারা সমাজের মধ্যে গণ্য হয়ে গেল মানুষের কাছে স্বীকৃতি পেয়ে গেল আর আলিম হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মানুষ তাদের সম্পদের থেকে তারা কাজ করে একটা হলো তারা আলিম হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া আর দ্বিতীয় হলো মানুষকে সে দান হৈরাতের নথিহা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা এই বিষয়টা মানুষকে জানানো কিন্তু কুরআ মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই মানুষের ব্যক্তি জীবনে মেনে চলার জন্য কুরআ মজিদে রাসুল্লাহ সাল্লু আলাই সুনায় যে বিধি বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলোর কোনো চর্চা নাই মৌলিক বিষয়গুলো থেকে যদি আমরা শুরু করি দেখবেন সর্বত্রই এইগুলার কোনো চর্চা না থাকার কারণে এই আলেম্বন তারা সুযোগ নিয়েছে তারা একটা সুযোগ নিয়েছে নিয়ে তারা ধর্মের নাম ব্যবহার করে হিন্দুদের ঠাকুরদের মতো খ্রিস্টানদের পাদ্রীদের মতো আর ইহুদিদের তাদের পুরোহিতদের মতো তারা নিজেরাও এক ধরনের আহ্বার এবং রুহবানের পজিশন লাভ করেছে ধর্মীয় কর্তৃত্ব সমাজের মধ্যে তাদেরই আর এই সুযোগে মানুষকে তারা ইসলাম সম্পর্কে মিস ইনফরমেশন দিচ্ছে ইসলামকে তাদের চিন্তা চিন্তাধারা অনুযায়ী মানুষকে সুবিধা অনুযায়ী যতটুকু জানানো প্রয়োজন যেভাবে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন সেইভাবে মন করা ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝিয়ে দেয় অধিকাংশ আলেম ওয়াজ মুসিহত করেন তাদের রেফারেন্স কোরআন এবং হাদিস নয় অনেক সময় কোরআনের আয়াত করেন কিন্তু পরের বক্তব্য আর কোরআনের সাথে সম্পর্ক নাই এরপরে শুরু হয়ে যায় বুজুর্গানে দিনের দলিল আকাবিরিনের দলিল এই বুজুর্গানের দিন আর আঁকাবির নামের বড় বড় দেবতা গুলো পূর্বে অতীত হয়ে গেছেন ওই মূর্তিগুলো তাদের সামনে থাকে ওই মূর্তির পূজায় তারা লিপ্ত আর মানুষকে মূর্তিগুলোর পূজারি বানাতে চায় এই বিবর্তনটা একদিনে আসেনি এগুলা ক্রমান্বয়ে হয় প্রায় দেড় বছর দেড় হাজার বছরের মতো হয়ে গেছে মানুষের মাঝে এই চিন্তার বিবর্তন এসেছে যে আলিমগণ কোরআন এবং হাদিস থেকে সহি এলিম অর্জনের চেষ্টা করেন না আর যদি যতটুকু সহি এলিম জানেন সে অনুযায়ী যদি তিনি আমল না করেন তাহলে এই এলিমটাই তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে अमल छा आलिम महापबी जालीम हिसाब से गण्य हो जान मुजिदी कथाटा तुम्हारा लूक देखने आदेश प्रदान करो निजेद अथच तुम कितब तेलाव करा कि भलोनर धमक तुम आल्ला कितब हाथे नहीं मानुष के तुम्हारा उपदेश दाओ और निजेरा दूरे जाओ निजेदी निजे अमल करो ना तुम्हरा कि बुझते पर तुम्हारा कि करो الহুহা তাহলার বলছেন ই আজ্যুহেলা দি না আমানু লিমা তাকুলু না মালা তা ফলুল সেই মান দারগন তুমরা কেন এমন সব কোথা বল জানিজেরা কর না কেবর আমা কোথা হিন্দল্লহ আংতাকুলু মালা তা ফালুল আল্লার কাছেটা অধিক রাগান্মিত হওয়ার বিষয়। ক্ুদ উদ্গকারি বিষয় যে তোুমরা এমন সব কথাা বলবে। জানি নিজেরা করবে না অর্থাৎ যারা তার কথা এবং কাজে মিল রাখে না তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন যদি আল্লাহর কেউ পতিত হয় আল্লাহ রহমতের আশা করতে পারে না রাসুল্লাহ বলেছেন আল্লাহ আলিমু বেলা ছাড়া আলিম যেন फल छा वृक्ष एम फलदार गई गाचे फल धरे ना वल सहा मेलापन धनीलूक जन बिस्टि छाड़ा मेघ माला आकाशे मेघ आगे बिस्टिंगना बाहर बेला, बेला मेसबर फकिन যেন শুকনা দরিয়া দরিয়া যদি শুকিয়ে যায় পানি দিয়ে যেমন কেউ ভরতে আর পারে না ফকির যদি বেসবর হয়ে যায় তাকে দান করে দিন কেউ তাকে সন্তুষ্ট করতে পারে না যা দেওয়া হয় তাই নেই আরো লাগে আরো লাগে আমি দেখেছি রমজান মাসে বিশেষ করে কিছু লোক আছে ইস্তারী নোয়ার জন্য বাসায় আসে সকলই তো অনেক ইতারের একটা অংশ রাখে যে ইস্তারের সময় এক্সার রাখে যে ইস্তারের সময় যদি কেউ আসে পাওয়া যায় সোয়াবের আসায় মানুষের মধ্যে বেশ কয়েকজনই আসে এদেরকে দেওয়া হয় আমি একদিন একটা লক্ষ্যে দেখলাম তার গেটটা এত ভারী নিতে পারতেছে না এরপরও আসছে ইস্তারের জন্য তাও আসছে ইস্তারের অনেক পরে প্রায় পনেরো বিশ মিনিট পরে আসছে আমি ইফতারি তাকে দিলাম দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম বেগের মধ্যে কি নিয়েছ আবারো ছাড়ছ কেন বলছে যে তার কয়েকটা ছেলে মেয়ে আছে বউ আছে এগুলা নিয়ে বাসায় গিয়ে খাবে হয়তো এগুলো সকলে মিলেও খেতে পারবে না খেলবে ছেলে ধীরে কিন্তু আরো চাই এই জন্যই রাসুল উল্লা সাল্লাস্লামের কথা আমি তখন উপলব্ধি করলাম যে কত সত্য কথা যেন বাড়িতে যেন সাদ ছাড়া গড় যেই যুবক অবস্থায় সে তবা করে না সেটা হলো এমন গড় যেই গরের কোনো সাদ নাই হাঁদ ছড়া ঘরে যেমন নিরাপদ না এটা বৃষ্টি থেকেও বাঁচা যায় না রুদ থেকে বাঁচা যায় না অনিরাপদ যে যুবক তবা করে না সেই অনিরাপদ যুবকটাও এমনই অনিরাপদারেলা হায়া বেলা কাক্তেলাহ বেসরম নারী যেন লবণ ছাড়া খাবার খাবারের এই হাদিসটিতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে তুই প্রথম কথাটা বলাই আমার উদ্দেশ্য ছিল যে আমল ছাড়া আলিম যেন ফল ছাড়া গাছ যে আলিম তার এলিমের অনুযায়ী তার আমল নাই সে যেন এমন একটা গাছের সাথে রাতুল তুলনা করেছেন এটা ফলদার গাছ কিন্তু এটাতে ফল ধরে না এই গাছের কোনো মূল্য নাই ফলদার গাছে যদি ফল না ধরে ওই গাছের কোন মূল্য নাই ওই আলিমের কোন মূল্য নাই যার মধ্যে যতটুকু এলিম আছে সে অনুযায়ী আমল করে না প্রত্যেকটা মানুষের ভীষণ ভয় করা উচিত হজতে আব্দুল্লাহ তিনি পুরান অল্প অল্প করে তিনি অধ্যয়ন করতেন একসাথে বেশি করতেন না ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন এই করেন कुरान स्टाडी करी अध्ययन करी साथ जतटुकयन करीटुक साथ जीवन करी, ए के मिलिए नहीं आल्लर आयतग आयात गुरु तेलाव कर आयात गुरु केय करन पुराटी अयन कर जीवने जदि एर व्यतिक्रम था आल्ला गजबे पतित आल्लागान्वित हमें क्रुधान्वित हमें आल्लायन आया गुरु भीषण भय पवार जिहर कुरान हादी दलिल सहकारे দেই আহ্বান জানাই যদি নিজে জিহাদ না করি আমি জিহাজের দাওয়াত দিলাম কিন্তু আমি জিহাদ করছি না ওই আয়াত অনুযায়ী আমি আসামি হয়ে গেলাম আমার ওই দাওয়াত ততক্ষণ আমার বিপক্ষে চলে যাবে আমি লুকদেবকে ডাকলাম জিহাদের প্রতি কিন্তু আমি জিহাদ করলাম না আল্লাহর গজবে পতিত হওয়ার জন্য এটাই যথেষ্ট এই আল্লাহ সুবাহ কুরান মুজিদ এই বিষয়টি সতর্ক করে দিয়েছেন আর এটা অতিব প্রয়োজন প্রত্যেকটি মানুষ তার আপিদা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটাবে তার বাস্তব জীবনে যখন তার জীবনে তার আকিদা বিশ্বাসের প্রতিফলন ঘটবে তখন এটা হচ্ছে সম্প্রসারণ করবে তার কাছ থেকে আরেকজনের কাছে সেই আকিদা এবং তার সে আমল সে পৌঁছানোর চেষ্টা করবে তার সামর্থ্য অনুযায়ী এইভাবে একজন একজন করে সে করা চেষ্টা করবে আর আল্লাহর এই শূন্য এই কাজটি করতে গিয়ে যেখানে সে বাধার সম্মুখীন হবে সেখানে সে ফিরে আসবে না যখন বাধার সম্মুখীন হবে তার কাছ থেকে সেখানে সে ফিরে আসবে না বাধার সম্মুখীন যেখানেই হবে তাকে শত্রু হিসাবে তখন গণ্য করবে तार शक्ति आल्ला जा दिए दिए तरह से परूत करा विश्वास और पद्धति आल्ला पद्धति हल्काउल्लाम पद्धति हल्का কিন্তু যে শুধু মাত্র ওয়াজ করেন আর এই ওয়াচটা শুধু আওয়াজের মধ্যেই সীমাবদ্ধ থাকে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে না তারা কোরআন মজিদের এ আয়াত এবং রাসুল্লাহ সাল্লুআলসাল্লামের হাদিসের ভিত্তিতে তারা আল্লাহর গজবে পতিত হওয়ার উপযুক্ত সাথরের ময়দানে হাউজে কাউসারের সামনে রাসুল্লাহ পান করাবেন একদল লোক গিয়ে রাসুল্লাহদেরকে দেখে চিনবেন আর তারাও রাসুল উল্লাহুআ দেখে চিনবে এমন সময় রাসুল্লাহ সাল্লু সামন থেকে তাদেরকে আমার সাথী কেউ বলেন উম্মত আসলে হাজি উম্মত বলা হয়নি বলা হয়েছে হুম আসহাবি এরা আমার সাহাবি আমার সাথী এই অর্থটি অত্যধিক ব্যাপক ব্যাপক অর্থে সাথী বলা হয়েছে सकल युगर आलीम उलामागम नबी वारिफ हिसा नबी मूलतान तक अल्लाह सुबहाना रसुल्लाह सल्लाम के अवहित करबल लुके जो दुनिया के चले आसल तक আপনার রেখে আসা দিনের মধ্যে তারা পরিবর্তন পরিবর্তন করেছিল রদ বদল করেছিল আপনার রেখে আসা দিন আপনি যেইভাবে রেখে এসেছিলেন সেই সেইভাবে তারা অক্ষত রাখেনি তখন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তাদেরকে অভিশাপ দেবেন সুহকান, সুহকান, লিমান ঘাইয়ারা বাদি অপর বর্ণনায় আছে दूर हाउ दूर हाव ई सकल लुके दिन मध्यनवर्धन कर रद बदल करके दूर हो जाओ इरपर तक टेने जहां नामे निक्षेप रसुल्लाम जो हाउजारे हाउजे काउसारे सामन अभिशाप दिए ताड़िए दे कसल्लाम सुपारिश करा अल्लाह दिन मध्य रद बदल करनवर्धन करा चिरस्थायी जहां दिन मध्य जरा बेदांत जन्म दे নামে এরা কখনো জাহান নাম থেকে বের হবে না ইসলাম যে ব্যক্তি কোন বেদাতীকে सम्मान प्रदर्शन करल से इलाम घर ध्वस करार्जा करल बेदात बेतर जन्म देर अनुशीलन कर सम्मान देखानदी क्यों सम्मान दे रसल्लाह सल अलहसल्लमें से इस्लाम के ध्वस करार्जन सहाय कर ललो আর এই সকল বেদাতের জন্মদা তা হল ওই সকল আলিম যারা নিজেরা বিভিন্ন সময়ে তারা নতুন নতুন পন্থা তৈরিকা আবিষ্কার করে দিনের মধ্যে নতুন নতুন বিদাতের জন্ম দেয় একটা জিনিস আমাদের জানা দরকার কিছু মানুষ মনে করে ওই বিদাতীবন মানুষকে ভুল বুঝাবুর জন্য চেষ্টা করে তো আমরা এখন রিক্সা চড়ি রাসুরের যুগে তো রিক্সা ছিল না আমরা বাসে চড়ি ট্রেনে চড়ি বিমানে চড়ি রাসুলের দিকে তো এইগুলা ছিল না এগুলো তো বিদাতের একটা সংজ্ঞা বেকশি রাসুল্লাহ আল্লাহ দিনের মধ্যে আল্লাহর নৈকত্য লাভের আশায় এবাদতের এমন নতুন কোনো পন্থা আবিষ্কার করা যা যার আসল্লাহ সাল্লাই করে যান নাই উদ্দেশ্যটা কি বিকাশ দিক্তাকার রূপ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এবাদতের কোনো পন্থা আবিষ্কার করা মানুষ রিক্সা চলায় এবাদতের জন্য না আল্লাহর নৈকত্য লাভের জন্য না এটা প্রয়োজনে এটা হলো প্রয়োজন মানুষের প্রয়োজন বিমানের আজকে প্রয়োজন হয়েছে বাসের ট্রেনের বিভিন্ন ধরনের আধুনিক অনেক কিছু আবিষ্কার হয়েছে এইগুলোর জন্য এটা এবাদতের কোনো পদ্ধতি নয় কেউ বলে না যে আমার রেশায় চড়াটা হলো একটা এবাদতের পদ্ধতি বাসে চললে আর একটা আবাদত হবে ট্রেনে চললে আর একটা এবাদত হবে বিমানে চললে একটা আবাদত হবে এমন কথা কেউ কোনোদিন বলেনি আর কোন কেউ এটাতে এই উদ্দেশ্যে আরোহণও করেনি এবাদতের কোন বিষয় এটা নয় এটা হলো মানুষের প্রয়োজন এবাদত এবং আদাত দুইটা বিষয় এই দুইটির পার্থক্য না বুঝার কারণে এরা বিভ্রান্ত হয় একটা হচ্ছে মানুষের নিয়মতান্ত্রিক তাদের কিছু প্রয়োজনে কাজ করে তার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য কিছু উপাদানের প্রয়োজন হয় যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি করা বিভিন্ন উপাদানকে এরা একটা সংযোজন করে একটা নতুন কিছু আবিষ্কার করে মাত্র কেউ কিছু সৃষ্টি করতে পারে না এরা মাত্র একটা আবিষ্কার করে তার প্রয়োজন পূরণের জন্য কিন্তু এবাদত নয় এবাদতটা হল আল্লাহর নৈকত্য লাভের উদ্দেশ্য নিয়ে সে আল্লাহর নৈকত্য লাভের উদ্দেশ্যে যদি এবাদতের কোনো পন্থা কেউ আবিষ্কার করে যার রাসুল্লাহ সাল্লাইআ সাল্লাম করে যান নাই সেটাই হল বিদাত আর এই বেদার যারা করে তারা চিরস্থায়ী জাহান নামী আর এটা সাধারণতই এটা আলেমরা করে এই আলেমদের হইল সবচেয়ে বড় বিপদ যুগে যুগে নবীদের সময়ে নবীর অনুসারী যারা হয়েছিল তারাই দিনের মধ্যে বিকৃতি সাধন করেছিল ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর যারা ছিল ইব্রাহিমের প্রতি সম্মান প্রদর্শন করে कागड़े इब्राहिम आलाईसलमूर्ति स्थापन कर इस्माइल आलाईसलम श्रद्धा देखा गएल मूर्ति का इब्राहिम मूर्ति इस्माइल ए मूर्ति जे इब्राहिम आलाईसलम निजे हाथी मूर्ति के ध्वस कर इब्राहिमर भ्राहिम भक्तरा দর্শন করে ইব্রাহীমের মূর্তিটা স্থাপন করেছিল তাদের মধ্যে এই চিন্তার বিবর্তনটা একদিনে আসেনি বংশানুক্রমে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এই বিক্রিরা এসেছিল বারাটা এবাদত মনে করেছিল কাবাগোর আল্লাহর এবাদতের জায়গা ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আলাামে কাদাগর তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে কাবাগরে যদি কোন মূর্তি রাখতে হয় তাহলে প্রথম ইব্রাহিম এবং ইসমাইল মূর্তিটাই রাখা দরকার এই যুক্তিতেই তারা ইব্রাহিম এবং ইসমাইলের মূর্তিটা এখানে স্থাপন করেছিল এটা অ্যাবাগত মনে করেছিল আরাদের এই মুর্শিগণ এটা অ্যাবাগত মনে করেছিল আজকের যুগে আলেমরা এই ধরনের বিভিন্ন ধরনের পূজা মণ্ডপ তৈরি করেন পীর সাহেবদের খানকার এগুলো হল এক একটা পূজা মণ্ডপ এই পীর সাহেবরা তাঁদের ময়দানকে তারা সরাসরি শির্কের তালিম দেন তাহিদ থেকে তাদেরকে বিচ্ছুত করেন মুশ্রিক বানান এই পীর এবং আলেমগন অধিকাংশই মানুষকে শির্ক এবং বেদাতের তালিম দিয়ে তারা নিজেদের বান্দা তৈরি করেন এই আলেমগন কোরআন হাদিসের কথাও বলেন এদের জন্যই বিপদ সবচেয়ে বিপদ আল্লাহর সামনে অপেক্ষা করছে আমাদের এখানে আত্মসমালোচনা দরকার আমরাও যদি এদের মতো হই এ আয়াতগুলো কিন্তু সীমাবদ্ধ নয় জীবনের সকল ক্ষেত্রে বিস্তৃত আমরাও যদি এমন হই আমরা যেই কথা মুখ দিয়ে বলছি যদি কাজে তা না করি তাহলে কিন্তু আমরা এই অনুরূপ হয়ে যাব আমরা মুখ দিয়ে যেন যেইভাবে আল্লাহর প্রতি ইমানের ঘোষণা দিচ্ছি যদি জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ ছড়ার কারো প্রতি কোন প্রকারের আমাদের অনুরাগ তৈরি হয় আদের প্রতি ভক্তি শ্রদ্ধা তৈরি হয় তাহলে এটা শীর্ক হবে আমাদের কথার সাথে কোনো মিল থাকল না আল্লাহর উলুভিয়ত রবহীরতকে এই দুনিয়ায় সর্বোচ্চ আসনে সমাসীন করার জন্য আল্লাহর নির্দেশিত रसम उल्लाह सल्लासम प्रदर्शित पंथाए जिहद कराता प्ररज हिसाब से ग्रहण करि घोषणा कर जिहदे दीछितयातर मात्रा अभिजुक्त हो जाब यह भय उचित শুধু এই আয়াতগুলো অন্যদের বেলায় প্রয়োগ সীমাবদ্ধ নায়কে আমাদের নিজেদের প্রতিও এগুলো নিয়ে চিন্তা করা দরকার আমরা যাতে অন্তত আমরা কোথায় কাজে মিল ডাকি কোরআন থেকে আমরা যতটুকু জানব এর বিপরীত কোনো কিছু আমরা কখনও করব না কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলব এবং আমাদের পরিবার আমাদের সমাজ রাষ্ট্র এবং দুনিয়াবাসীকে সেই কোরআনের প্রতি নিয়ে জন্য आल्ला जतटुकु शक्ति सामर्थ्यता पुरोटा जिहना कर आल्ला जाबी कथार मिल ना थके विच्युति कटे अल्लाहर आजबीषण भय भय کمار ربر پاک کٹورا حفاظت کرتے مل دان کر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ما يهده الله فلا مضل له ومن يضلله فلا هادية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد ایুহাল ইকওয়ান ইত্তাকুল্লাহ হাককাতু তাকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফা ইন্নাল জিহাদা বাবুম মিন আবওয়াবিল জান্নাহ আইুহাল ইকওয়ান ওয়া তাসিমু জামাআতাকুম أيها الإخوان كونوا عباد الله إخوانا ولا تفرقوا واعتسموا دينكم في كل حال وكونوا مع المجاهدين وكونوا مع الصادقين والصالحين اللهم وفقنا لما تحب وترضى اللهم أعرنا الحق حق وارزقنا التبع وعرنا الباطل باطلا وارزقنا اجتناب اللهم نصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم نصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الرحيمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم وثقنا جهادا في سبيلك. اللهم, في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم إنك عفو تحب العفو فعف عنا اللهم أعز الإسلام والمسلمين وغضل الكفرة والهنود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزدق جمعهم اللهم دمیر دیارهم اللهم خذلهم اللهم خالف بين کلمتهم اللهم زلزل اقدامهم اللهم القر رعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم وناعود بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا يا مولانا إنك أنت التوابر رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ক্রা ক্রা